একটা কথা মনে রাখবে আমরা যখন যে কাজ করব যখন যেইভাবে চলতে নির্দেশ আসবে নির্দেশ হবে সেই নির্দেশের মধ্যে যে যেইভাবে যেই প্রস্তুতি নিয়ে যেই শিকলে বাধা আছো শিকল থেকে যেন কেউ কারো ছাড়া না হয় এইটুকুন খুব প্রত্যাহরে প্রত্যা হয়ে এমনভাবে থাকবে जीवन शेष हो जाए कष्ट चरम सीमाना चले जा कख चल चिटकी ना पड़ो आदा हल्में शुद्ध बाबा नई हमारे बाच्चा तुम्हारा बोलो पेटर बाच्चा हे भाव तोदा मा के আমার স্তন আমার ধরিত্রী এই ধরাই আমার স্তন ধরাই আমার সব সুতরাং তোমরা এই স্তনের মর্যাদা রক্ষা করে উদরের মর্যাদা রক্ষা করে তোমরা আমার কাছে আমার বাচ্চা এইটুকুন মনে রেখো এবং এইটুকুন হয়ে থাকবে বলো ঠিক আছে বাচ্চা আরেকটি কথা সুতরাং এই বাচ্চা আর যেই রক্তের থেকে তৈরি তোমরা সেই রক্তের মর্যাদা রক্ষা করেন যখন নির্দেশ দেব সেই নির্দেশ মতন তোমরা ঠিক বগির মতন চেনের মতন লাইন মাফিক চলে যা যা করে নিয়োগ করে যেতে পারবে কিন্তু মরতে হবে তোমরা জানো তো সুতরাং এই তো কোনো মনে রেখো যে যেই ভাবেই থাকো বিশ্বাসের রক্ষা করে বিশ্বাসঘাতকতাকে সব দূরে ঠেলে ফেলে দিয়ে নিজেদের মধ্যে এমন সুন্দর পরিবেশ রাখবে যে একে অন্যের ছাড়া নয় একে অন্যের হচ্ছে থাকবে এবং বিশ্বাস ঘাতকতা যে করবে নিজেদের মধ্যে তাহলে মারবেই হোক আমি হোক আর তুমি হোক আমরা নিরপেক্ষ ভাবে কাজ করছি যদি আমাদের মধ্যে কেউ যদি কেউ এই কোন সংগঠনের মধ্যে যদি কেউ দলা করে তাহলে আমরা এটা বুঝবো আমাদের মধ্যে কত সয়তান ঢুকেছে তারা এগুলি করছে তাদের আমরা বার করে দেবো আমরা ওদের মধ্যে কোনো নাকাজি সয়তানি জোর চরি যদি ধরা করে তাদের সাথে আমরা বন্ধুত্ব করবো না দল হোক দল হলেও স্থান দেবো না দলের মধ্যে থেকে যদি কেউ ছয়তানি করে দলের মধ্যে থেকে যদি কেউ দলাটির কথা রাজনীতির কথা গতি রকমের কথা বলে তাহলে এই কথা মনে করবে না এটা সন্তান দলের এইটা নীতি সন্ধান দলী কিছু অবহেলিত হবে সমাজবিরোধী লোক ঢুকে এই সমস্তগুলো করছে তাদের আমরা জানতে পারলেই অবিলম্বে আইনের হাতে তাদের হাতে তুলে দেবো আর আমাদের দল থেকে সংগঠন থেকে তাদের বিদায় করে নেব তাদের রাখবো না তারা যেন কেমন মনে না করে যে আমাদের এখানে সাজানি করলো জোর চুরি করলো ব্যাটবার এগুলো তাদের সমর্থ করবো কিন্তু আমি তাদের সমর্থ করব না একেবারে ডাইরেক্ট হইভাবে যারা করবে মানে অজ্ঞানে তোমাদের গ্রাজ করে দিচ্ছে তোমাদের গ্রাজ করে দিচ্ছে একটা যদি তুই সাজা আমার এক একটা কথার মূল্য তোমার কত হিতাকাঙ্ক্ষী হবে তোমাদের কত বড় বন্ধু ছিলাম আছে প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে আমাকে বাধ্যকতা করছে সরিয়ে দেওয়ার জন্য আমার সময় নাই আমি নিজে এখন পয়সা করবো আমার কাজের ধারায় আমি চলে না গেলে আমার পক্ষে আর আমার স্বার্থে আমি যাব না ব্যক্তির স্বাস্থ্য জানিয়ে দিচ্ছে সেই দেশের এরকম কার্যকলাপ অনেক দৃষ্ট থাকতো যে বিশ হাজার পঞ্চাশ লক্ষ বছর পড়বে কিনা জানিনা এগুলো সেখানে সেরকম আমার কথা আমাদের বুঝা যায় যা আমি করছি বাচ্চা বয়স থেকে জন্মের থেকে যা আমি পেয়েছি যা আমি বুঝেছি শিশু বয়স থেকে তাই আমি ঝেড়ে দিচ্ছি কি না করলো তাতে আমার কাছে বলার নাই করলে খুশি হই না করলে আমার পরিশ্রমটা হচ্ছে সেটা একটু মনে রাখে হরি হরি মো জলে হরিশ তা হরি চান হরি সূর্য হরি জানে হরিশ তা হরি হরে সূর্য হলো নিরয় অন্ধ আশ্রয় নিশ্রয় পাপি তাপি আছিস আর হরি বল মন হরি বল মন হরি বল হরে যতন অযতনে হন করের যতন নজত এটা মনে বৃত্ঠিকে। এমলি খাওয়া পড়া হলো না। যতনে তারে রেখনা থাকে যদি পুজি। মাঝি ঠিক উঠে নিয়ে বসে আছে খেয়া মাঝি খেয়া পার করে দেখাচ্ছে খেয়া পার করে দেখা যাক খেয়া পার করে দেবে ঠিক খেয়া পা করে মাঝি বেটা ঠিক পার করে পুন কির দিয়ে যাক মোর মহ কালিমা ঘুচায় মলিন মোছায় ল It's true